পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে জীবনের নারী নারীবাদ এবং যা কিছু আগেকার নারীরা কেমন ছিল এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতাম মোহাম্মদি ওয়াসিসালামিমান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি সংকটে নারীত্ব শীর্ষক ফেমিনিজম সিরিজের শেষ পর্ব এর আগে বাইশটি পর্ব জুড়ে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি আজ ২৩ তম পর্ব এবং এরই মাধ্যমে এই সিরিজটি সমাপ্ত হবে ইনশাআল্লাহ আজকের পর্বে আমরা জানব ইসলামের বিরুদ্ধে উত্থাপিত নারীবাদীদের কিছু আপত্তি সম্পর্কে যেমন একটা সময় ছিল যখন দেখা যেত যে প্রাথমিক পর্যায়ের নারীবাদীরা মূলত ইসলামী ফিখের তথা ইসলামী আইনশাস্ত্রের কিছু বিধি বিধান নিয়ে ক্রমাগত আপত্তি উপস্থাপন করত যেমন অমুক বিধানটা নারী পুরুষে একই রকমের হলো না কেন কিংবা অমুক বিধানে পুরুষকে যা দেয়া হয়েছে নারীকে তা দেয়া হলো না কেন কিংবা অমুক বিধানে নারী আর পুরুষে এই এই পার্থক্য করা হয়েছে কেন এভাবে অনেক ধরনের প্রশ্ন তারা ক্রমাগত উপস্থাপন করতে থাকে লক্ষণীয় বিষয় হচ্ছে ইসলামী ফিকের সুপ্রতিষ্ঠিত আইনকানুন নিয়ে এই যে প্রশ্ন উপস্থাপন করা এগুলো আসলে কোনো সমস্যা নয় বরং সমস্যার উপসর্গমাত্র আপনি তাদেরকে যতই এইসব প্রশ্নের যৌক্তিক উত্তর দেন না কেন ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো কেন যৌক্তিক এই উত্তর কখনোই তাদেরকে সন্তুষ্ট করে না কেন এই সকল বিধান ন্যায়সঙ্গত কেন ইসলামে নারী পুরুষের উপরে কোনো রকমের জুলুম করা হয়নি এই ধরনের কথা তারা শুনতে চায় না বুঝতেও চায় না যে কারণে যখনই আপনি তাদেরকে একটি প্রশ্নের সন্তোষজনক উত্তর দিবেন মুহূর্তেই তারা আরেকটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হবে এখানে তাদের মূল সমস্যা হচ্ছে তারা তো ইসলামে দেওয়া নারী অধিকার চায় না তারা তো নারীকে ইসলামের চোখে ইসলামের সঙ্গায় দেখে না তারা নারীকে দেখে নারীবাদের চোখে নারীবাদের যে সকল দৃষ্টিকোণ এবং জ্ঞানকাণ্ড বা অ্যাপিস্টেমোলজি রয়েছে সেই সকল সংজ্ঞা থেকে তাদের ধারণা প্রসূত ধ্যান ধারণা চিন্তাধারা ও কথিত অধিকারের প্রতিষ্ঠায় তারা চায় এইজন্যে ইসলামের বিধিবিধানে নারী পুরুষের যে সকল তফাৎ রয়েছে সেগুলো নিয়ে ক্রমাগত প্রশ্ন উপস্থাপন করা এগুলো মূলত এক ধরনের বাহানা ছাড়া আর কিছুই নয় এবং তাদের এই সকল সোরগোল এবং হৈচয়ের মূল উদ্দেশ্য মূল টার্গেট অডিয়েন্স কারা মূল টার্গেট অডিয়েন্স হচ্ছে মুসলিম নারীরা ক্রমাগত এই সকল প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে তারা চায় মুসলিম নারীদেরকে বিভ্রান্ত করতে এভাবে নারীবাদী ধ্যান ধারণার খপ্পরে ফেলাটাই তাদের মূল উদ্দেশ্য এই কারণে এই সিরিজের শেষ পর্বে আমরা মূল ফোকাস রেখেছি নারীবাদ কিভাবে মুসলিম নারীদের ইমান ধ্বংস করে সেই বিষয়ের উপরে ফিখের বিভিন্ন বিধিবিধানের উপরে ক্রমাগত প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে নারীবাদীরা মূলত বলতে চায় ইসলাম নারী বিদ্বেষী তারা বলতে চায় ইসলাম পুরুষ তান্ত্রিকতার খপ্পরে পড়েছে কিন্তু স্বাভাবিকভাবেই মুসলিম সংখ্যা প্রধান মুসলিম অধ্যুষিত এই সমাজে সরাসরি এই ধরনের কথা বললে উল্টো বিপরীত প্রতিক্রিয়া দেখা দেবে এই কারণে সরাসরি এই কথা বলার সাহস তাদের নেই কারণ একজন মুসলিমের ইমান যতই দুর্বল হোক যদি তাকে বলা হয় ইসলাম নারী এই কথা কখনই সে মেনে নেবে না এইজন্য সেই সকল ফেমিনিস্টরা এবং তাদের ভাবশিষরা ধূর্ততার আশ্রয় নেয় ধূর্ততার আশ্রয় নিয়ে তারা বলে ইসলাম নাকি মোল্লা তন্ত্রের খপরে পড়েছে তারা বলে ইসলাম ভালো আর মোল্লারা খারাপ লক্ষণীয় এখানে মোল্লা শব্দটাও তারা তুচ্ছতা অর্থ বোঝাতে ব্যবহার করছে তারা বলে আল্লাহ ভালো কোরআন ভালো ইসলাম ভালো কিন্তু হুজুররা খারাপ হুজুর বলতে সেই সকল ওলামায় কেরামদেরকে তারা বোঝায় যারা ফকিহ ছিলেন এবং যারা যুগে যুগে কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন তারা কোরআন হাদিস পড়েছেন সেগুলো নিজেদের জীবনে অনুসরণ করেছেন সেগুলো পরে গবেষণা করেছেন এবং সেইভাবে সাহাবা এখরামের বুঝ কেমন ছিল সেই অনুসারেই তারা ইসলামী আইনশাস্ত্র লিপিবদ্ধ করেছেন অথচ তাদের বিরুদ্ধে এক শ্রেণীর অভিযোগ করে বলে যে তারা নাকি পুরুষতন্ত্রের শিকার পুরুষতন্ত্রের অন্যায় দৃষ্টি দিয়ে তারা এই সকল বিধিবিধান বিধান লেখেছেন তারা বলে বেশিরভাগ আলেম তো পুরুষই ছিলেন কাজেই নারীদের বিষয়গুলো তারা বুঝবেন কিভাবে তারা এইগুলো ঠিকমতো বুঝতে পারেননি অথবা বুঝলেও পুরুষের চোখ দিয়ে দেখার কারণে নারীর প্রতি তারা বৈষম্য করেছেন এই তাদের দীর্ঘ আলোচনার সারকথা তার এভাবে টানে তারা বলে আল্লাহ ভালো কোরআন ভালো ইসলাম ভালো কিন্তু হুজুররা খারাপ মোল্লারা খারাপ ইসলাম আজ সেই সকল মোল্লাদের পুরুষতান্ত্রিকতার খপ্পরে পড়েছে তাই নারীবাদীরা নাকি সেগুলোকে ঠিক করে দেবে এই সকল প্রচারণার প্রভাব एक जो साधारण मुस्लिम नार कम होते विषयटी सहजे बोझार्जन बकी अंशटी गल्प आकार करते गल्पर प्रोटागन तरह नाम धरुण मेटर नाम फरहाना तर बस आठारो बचर बस मफसलि पास कर ढा ढाका विश्वविद्यालय भर्ती होला विभागें को सबजेक्टे होते उमेन एंड जेंडल स्टाडिज डिपार्टमेंट अथवा अन्न को विभाग य फरहाना से समाज एक मे तो समाज चित्र केमर समाज नारी कतुकू भलो आर उत्तर कम बेसिंग सबाई जानी हमारे समाज हमारे देश और राष्ट्र ये मुस्लिम संख्या प्रधान बटे किंतु शुद्ध संख्यार आधिक्यटाई आस्तव में सामाजिक सांस्कृतिक কিংবা রাজনৈতিক প্রভাবের দিক থেকে কার্যকারিতার দিক থেকে মুসলিমরা একেবারেই সংখ্যালঘু এই জমিনে একটা সময় ছিল ব্রিটিশদের আসার আগে এই জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠিত ছিল কাজের বিচার ছিল ইসলামী কোর্ট ছিল এখন সেগুলো নেই এখন চলছে সেকুলার শাসন এই অবস্থায় সমাজে নারীদের উপর যেই সকল নানা রকমের জুলুম চলছে সেই সকল দৃষ্টান্ত তো অহরহ আমাদের চোখের সামনেই আছে দেশ এবং সমাজ যেই নিয়মে চলছে সেই কারণে নারীর উপর যখন জুলুম করা হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই দায় কার সহজ উত্তর হচ্ছে যেই নিয়ম দিয়ে দেশ এবং সমাজ চালানোর চেষ্টা করা হচ্ছে মূল দায়টা সেই নিয়মের অর্থাৎ সেকুলার শাসনের কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেকুলার সমাজ ক্ষেত্রে কোনো দায় নিতে রাজি নয় নারীদের অসহায় অবস্থার জন্য তারা পুরো দায়টা চাপিয়ে দিতে চায় ইসলামের উপর हमारे गल्पर प्रोटेगन फारहाना तरह आशेपाशे नारी अवस्था कल्पना करते धरा जा फारहाना तर निजे मा के देखे क्यों तीन कष्ट संसार घानि टेने सतानन करते फारहार बाबा फरहान मायर प्रति अर्थात स्त्री अधिकार ठीक मत आदाय करें दीर्घकाल का दिए प्रवसें हेपे फारहाना एम एक परिवार सदस्य जखे फारहान मामारा সম্পত্তি বন্টনের সময় তার মাকে নানার সম্পত্তি থেকে কোনো অংশই বুঝিয়ে দেয়নি আরও হতে পারে ফারহানার পরিচিত সার্কেলে আত্মীয়াদের মধ্যে এমন অনেকেই আছেন যাদেরকে হয়তো তার স্বামী অযৌক্তিকভাবে পরিত্যাগ করেছেন হয়তো তালাক দিয়েছেন অথবা না দিলেও এমনভাবে পরিত্যাগ করেছেন যে পরে আর কোনো খোঁজ খবর নেননি অন্যত্র বিয়ে করেছেন স্বাভাবিকভাবেই সেই নারী অনেক কষ্ট করে চলেছেন তার পুরো জীবনটাই কষ্টের ইতিহাস সেই নারী খালা কিংবা ফুপু ফারহানার সাথে দেখা হলেই বলে দেখো আমি যে ভুল করেছি তুমি কিন্তু সেই ভুল করো ক্যারিয়ার চাকরি শিক্ষা ডিগ্রি এগুলো হচ্ছে তোমার রক্ষা কবজ এগুলোতে কখনো কম্প্রোমাইজ করবে না আবার হতে পারে ফারহানা তার নিজের ঘরের মধ্যেই বৈষম্যের শিকার হয়তো ফারহানার অনেকজন ভাই বোন ছিল ছোটোবেলা থেকেই বড় হতে হতে ফারহানা দেখেছে নিজের পরিবারেই দেখেছে যে তার বাবা মা কীভাবে ছেলে সন্তানকে সব কিছুতে বেশি প্রাধান্য দিয়েছে আর মেয়ে হিসেবে ফারহানাকে কিংবা তার বোনদেরকে উপেক্ষা করেছে অথবা এমনটাও হতে পারে ফারহানাদের কোনো ভাই ছিল না তারা সবাই ছিল বোন তার অনেকগুলো বোন ছিল কিন্তু কোনো ভাই ছিল না এই কারণে হয়তো প্রতিবেশীদের কাছ থেকে তাদের অনেক অন্যায় আচরণ সহ্য করতে হয়েছে আরও হতে পারে ফারহানার কোনো বোনের বিয়ের ক্ষেত্রে ছেলে পক্ষের অন্যায় আবদার মেটাতে গিয়ে যৌতুক দিতে হয়েছে প্রচুর খরচ করতে হয়েছে বিয়ের সময় স্বাভাবিকভাবেই এগুলো ছিল ফারহানার বাবা মায়ের উপরে বিরাট কষ্টসাধ্য বোঝা এভাবে এই তালিকা অনেক দীর্ঘ হতে পারে আপনারা আপনাদের কল্পনা শক্তিকে ব্যবহার করতে পারেন এর বাইরে আরও কত রকমের সমস্যা রয়েছে সেগুলো বলাই বাহুল্য সমাজে চলতে ফিরতে গিয়ে পথে ঘাটে মেয়েদের প্রতি যে সকল অন্যায় আচরণ করা হয় কটুক্তি করা কিংবা নিরাপত্তাহীনতা সেই দিকে আমরা আলোচনা আর দীর্ঘায়িত করছি না সুতরাং এই যে একটা পরিবেশ জুলুম এবং বঞ্চনার শিকার হওয়া এবং এর কারণে যুক্তি খুব সৃষ্টি হওয়া এরকম একটি পরিবেশে বড় হচ্ছে আমাদের মতো মুসলিম সংখ্যা প্রধান দেশের মেয়েরা আগেই বলা হয়েছে এই সমস্যাগুলোর সমাধান করতে গিয়ে আপনি ইসলামে দেওয়ার সমাধান কার্যকর করতে পারবেন না কারণ সমাজে এবং রাষ্ট্রের কোনো ইসলামিক অথরিটি কার্যকর নেই এখানে কার্যকর আছে সেকুলার অথরিটি তারা যে সমাধান দিবে সেটাই আপনাকে গ্রহণ করতে হবে সমাজে নারীর প্রতি এই যে জুলুম আছে এই বিষয়গুলোকে সেকুলার সমাজ এবং রাষ্ট্র ব্যাখ্যা করে নারীবাদের চোখে এবং সমাধান দেয় নারীবাদের দৃষ্টিকোণ অনুসারে এটা হচ্ছে একদিকের বাস্তবতা আরেক দিকের বাস্তবতা হচ্ছে নারীদের এই সমস্যাগুলোকে নিয়ে মুসলিমদের মধ্য থেকে বেশিরভাগ মানুষদেরকে দেখা যায় তারা উদাসীন তারা এই বিষয়গুলো নিয়ে কোনো কাজ করেন না কথা বলেন না প্রাতিষ্ঠানিকভাবে কোনো কাজ করতে দেখা যায় না जे सकल संस्था किंबा प्रतिष्ठान क्या करा हे नारीबादी किंबा विभिन्न एनजीओ तरा संख्य अल्प हम हु। राजनैतिक भावे पृष्ठपोषकता पाए कारणे सांस्कृतिक भाव तरफ उपस्थिति खुबी शक्तिशाली सूतरा संख्य तरह अल्प हम प्रभाव दिक्थ बेस शक्तिशाली एक, हु। एक अंश अनल कि व्यापक उपस्थिति आई सब पारिपार्श्विक अभिज्ञता नहीं फरहाना जख प्राचर अक्सफोर्ड नामे खत ढाका विश्वविद्यालय সমাজবিজ্ঞান অনুষদের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হলো তার সামনের দিনগুলো কেমন হতে পারে আমরা কল্পনা করতে পারি এখানে এসে ক্লাসের শিক্ষক এবং বড় ক্লাসের শিক্ষার্থী তাদের কাছ থেকে সে এই বিষয়ে আরও নানা ধরনের আলোচনা শুনতে লাগল অভিযুক্ত অনেক সমস্যাও অনেক কতগুলো নিয়ে আর কথা বলবো। কাজে প্রাতিষ্ঠানিকভাবে ডিপার্টমেন্টে যখন আলোচনা হতো তখন বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট বা মতাদর্শিক বিষয়গুলোর উপরেই বেশি জোর দেওয়া হতো সেখানে আদর্শিক দৃষ্টিকোণ থেকে খুঁজে বের করা হতো সমাজে আর কোথায় কোথায় নারীর প্রতি বৈষম্য করা হচ্ছে কিংবা সেই বৈষম্যগুলোর কারণ এবং উৎস কী এই সিরিজে আমরা আগেই বহুবার বলেছি নারীবাদ যখন বৈষম্য শব্দটা ব্যবহার করে তখন বৈষম্য বলতে তারা বোঝায় নারী এবং পুরুষের মধ্যে যে কোনো ধরনের পৃথকীকরণ যে কোনো ধরনের পৃথক নিয়ম নিয়মকানুন থাকলেই সেটা নারীবাদের চোখে বৈষম্য যেমন ধরুন একটা ইসলামিক কনফারেন্স হলো সেখানে নারী অধিকার নিয়েই আলেমরা কথা বলছেন মন্ত্রী উপস্থিত বক্তাদের মধ্যে সকলেই পুরুষ সেখানে কোনো নারী বক্তা নেই এই বিষয়টি নিয়েও তারা আপত্তি উপস্থাপন করবে তারা বলবে ওখানে কোনো নারী বক্তা নেই কেন কিংবা আরেক ধাপ এগিয়ে গিয়ে তারা হয়তো এটাও বলতে পারে जो मेरे विषय नहीं पुरुषरा क्या कथा बोल किुगे एस नारी पुरुष आलदा शिक्षा क्षेत्र आलदा कर्म क्षेत्र क्यों लागे एभवे नाना टपिकर मध्यमे फरहाना के बोझान शेखान आसले मूल समस्या हे पुरुष मध्य ही पुरुष कारण एत समस्या सृष्टि होताओ पुरुष और पशुर मध्य खूब एक तफा नहीं এই কারণে ফারহানার ভাবতে ভালো লাগে আহা যদি এমন একটা সমাজ পাওয়া যেত যেখানে আছে শুধু নারীরা তাহলে রাত দুইটা তিনটার সময় আকাশের চাঁদ দেখতে দেখতে খালি পায়ে রাস্তায় হাঁটা যেত আর আইসক্রিম খাওয়া যেত এই ধরনের কল্পনা ভাবতে খুবই ভালো লাগে কিন্তু এইদিকে সে রাস্তাটা যে কাঠ ফাটা রোদে মাথার ঘাম পায়ে ফেলে কত পুরুষের মেহনতে তৈরি হয়েছে সেটা আপাতত না ভাবলেও চলবে একদিন ফারহানার এক বান্ধবী খুব আগ্রহ নিয়ে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা সুলতানার স্বপ্ন সেই বইয়ের নারীস্তান নামক সেই অংশটির কথা বলছিল সেই যে কল্পনার দেশ রূপকথার দেশ যেই দেশে ঘরের বাইরে থাকে নারীরা আর পুরুষেরা থাকে ঘরে এ কারণে নাকি সেই সমাজে কোনো অন্যায় নেই অরাজকতা নেই সব কিছু সুন্দরভাবে চলছে নারীরা নাকি কোনো অন্যায় করতে পারে না পরিহাসের বিষয় হলেও সত্যি বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর ইন্টারিম সরকারের একজন উপদেষ্টা মৎস্য উপদেষ্টা তিনি বলেছিলেন শেখ হাসিনা নারী হতে পারেন না তিনি বলেন আমি তাকে নারী বলতে রাজি নই যিনি ফ্যাসিবাদী অত্যাচারী মানুষ খুন করেছে আমি তাকে নারী বলতে রাজি নই নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না অবশ্যই নারীরা মমতাময়ী যত্নশীল তাদের মধ্যে এই বিষয়গুলো প্রাকৃতিকভাবেই আল্লাহ প্রদত্তভাবেই বেশি থাকে কিন্তু তাই বলে তারা কোনো ধরনের অন্যায় করতে পারেন না আর পুরুষ মানেই নিকৃষ্ট পুরুষ মানেই পশু এটা কখনোই ঠিক নয় কিছুটা রক্ষণশীল পরিবারের হওয়ার কারণে ফারহানা হিজাব পরেই ক্লাস করত। হিজাব বলতে শুধুমাত্র স্কার্ফ দিয়ে মাথার চুল ঢেকে রাখা একদিন প্রচণ্ড গরম গরমের মধ্যে ওর এক বান্ধবী বলেই বসল এই গরমের মধ্যে আমাদেরকে মেয়েদেরকে চুল ঢেকে চলতে হবে কেন পুরুষেরা চোখ নামিয়ে চললেই তো পারে এভাবে কথায় কথায় সেই দিন অনেক বিষয় নিয়েই সেই বান্ধবীর আগ ছাড়ল অনেক কিছু নিয়ে আলাপ হলো পর্দা পর্দার বিধান মেয়েদের ঘরের বাইরে চলাফেরা করা নারী পুরুষের মেলামেশার ক্ষেত্রে ইসলামের নিষেধাজ্ঞা ইসলামে মাহারাম গায়রে মাহারামের বিধান পর ধারণা কিংবা একাকি নেই কোনো নারীর দীর্ঘ দূরত্বে সফরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এই সকল বিষয় নিয়ে সেই বান্ধবী লাগাতার নানা কিছু বলে গেল ফারহানা জানে না এই সব বিষয়গুলো নিয়ে কি বলা উচিত আসলেই তো এই বিষয়গুলো নারী আর পুরুষে একরকম নয় এভাবে ধীরে ধীরে নিজের অজান্তেই ফারহানা একসময় এই বিষয়গুলোকে ইসলামের দৃষ্টিকোণ থেকে না দেখে পশ্চিমা সমাজ এবং পশ্চিমা আদর্শের অবস্থান থেকে দেখতে এবং বুঝতে শুরু করল এভাবে ফারহানা উন্নীত হলো দ্বিতীয় ধাপে যখন তার নিজের অজান্তেই মতাদর্শিক অবস্থানটা বদলে গেছে ইসলামের অবস্থানের বদলে এখন সে পশ্চিমা দৃষ্টিকোণ থেকে নারী আর পুরুষের বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে এভাবে চলতে লাগলো ফারহানার ভার্সিটি জীবন কিছুদিন পরের ঘটনা হলের এক বান্ধবী এসে বলল চল মানিক মিয়া এভিনিউতে যাই সেখানে একটি সুন্দর র্যালি হবে অনেক রকম মানুষ আসবে পোস্টার মিছিল মেলার মতো একটি অবস্থা অনেক আনন্দ হবে নারী ডাকে মৈত্রী যাত্রা সেই বান্ধবী আরও বলল এই দেখ আমাদের প্রতিবেশী পাকিস্তান সেখানকার এত রক্ষণশীল সমাজেও নারীরা কত কিছু করছে তাদের অধিকারের জন্য সেখানেও আছে আওরাত মার্চ দুই সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস নামে খ্যাত আটই মার্চে পাকিস্তানের বড়ো বড়ো শহরে লাহোর মুলতান করাচি এই সকল শহরে মেয়েরা র্যালি করছে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এসব বলতে বলতে মোবাইল এসে কিছু ছবি দেখালো দেখ ওদের প্ল্যাকার্ডে কি কি কথা লেখা আছে পারহানা স্ক্রল করে দেখতে লাগলো একটি প্ল্যাকার্ডে লেখা আছে মেরা জিসম মেরা মার্জি মানে শরীর আমার সিদ্ধান্ত আমার মাই বডি মাই চয়েস আরেকটি ছবিতে দেখা যাচ্ছে হাতে আঁকা একটি ছবি সেখানে একজন মেয়ে সালোয়ার কামিজ পড়া আছে চোখে চশমা এবং সে অনেকটা পুরুষারী ভঙ্গিতে বসে আছে এবং ওই প্লেকার্ডের লেখাটাও বেশ আক্রমণাত্মক সেখানে লেখা আছে লো মেটগাই অর্থাৎ দেখো আমি এবার সঠিক পদ্ধতিতে বসেছি ছবিতে দেখা যাচ্ছে সেই মেয়েটি সামনে দুই পা দুই দিকে ছড়িয়ে বসে আছে রক্ষণশীল সমাজ থেকে নাকি এই ধরনের ছবি এবং প্লেকার্ডের বিরুদ্ধে অনেক আপত্তি উপস্থাপন করা হয়েছিল এবং এই বিষয়গুলোকে অশ্লীল বলে উপস্থাপন করা হয়েছিল আরেকটি প্লেকার্ডে দেখা যাচ্ছে সেখানে লেখা ডিভোর্সড অ্যান্ড হ্যাপি আরেকটি প্ল্যাকার্ডে লেখা আছে খানা খুদ গারাম কাটল মানে নিজের খাবার নিজেই গরম করে নাও মেয়েরা আর স্বামীদেরকে এই ধরনের সার্ভিস ফ্রিতে দিতে রাজি নয় তারা অধিকার বোঝে নেবে এই ধরনের কথায় সেই র্যালি মিছিল প্লেকার্ড পরিপূর্ণ আমাদের দেশেও নারীবাদী আন্দোলনের ইতিহাসে এই ধরনের প্ল্যাকার্ড উপস্থাপনের ইতিহাস একেবারে নতুন নয় বরং অনেক পুরনো সেইসব ইতিহাসের কথা না হয় এই পর্বের শেষের দিকে সংক্ষেপে আমরা উল্লেখ করব তার আগে চলুন ফারহানার গল্পটা আরেকটু এগিয়ে নেওয়া যাক নারীর ডাকে মৈত্রী যাত্রা সেই র্যালিতে গিয়ে ফারহানা উপস্থিত হলো সেখানে গিয়ে দেখা হলো অনেক আপুদের সাথে কপালে বড় বড় টিপ কপালে বড় বড় টিপ পরা আপুরা পরা ফারহানাকে দেখে খুবই খুশি হলো ফারহানার খুব প্রশংসা করলো আর বললো তোমার মতো পরা মেয়েদেরকে এখন খুবই দরকার তোমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে এবং নারীদের বিষয় নিয়ে বেশি বেশি কথা বলতে হবে এরপর ফারহানা গেল এক বড় আপুর স্টাডি সার্কেলে সেখানে গিয়ে দেখল অনেকেই উপস্থিত খুব শুদ্ধ ভাষায় সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিরাট আলোচনা ইসলাম ভালো কোরআন ভালো আল্লাহ ভালো খারাপ শুধু ওই মোল্লারা ওই হুজুররা ওদের অপকর্মের কি শেষ আছে রোকেয়া তো সেই কবে লিখে গিয়েছেন এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে রোকে লিখে গেছেন মুনিদের বিধানে অর্থাৎ পুরুষ মুনিদের বিধানে যে কথা শুনিতে পান কোন স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন অর্থাৎ পুরুষরা লিখেছে এই কারণে সেখানে এক ধরনের বিধান আছে আর যদি কোনো স্ত্রী মুনি সেগুলো লিখতেন তাহলে হয়তো বিধানগুলো মেয়েদের প্রতি আরও ন্যায়সঙ্গত হতো এভাবে নানা কিছু ফিরিস্তি শুনিয়ে সেই স্টাডি সার্কেলে সেই আপু বলল এই যে দেখো ইসলামের বিগত যুগের আলেমরা তারা কি সবাই পুরুষ ছিলেন না তারা নারীদের বিষয়টা কিভাবে বুঝবেন আর তারা তো ছিলেন পুরুষতান্ত্রিক সমাজের সদস্য পুরুষের চোখে তারা সব কিছু দেখেছেন পুরুষতন্ত্রের লেন্স দিয়ে তারা এই সমস্ত আইন আইনকানুন শাস্ত্রগুলো লিখে গেছেন বর্তমানে যতটা পুরুষতন্ত্র আছে কয়েকশো বছর আগে কিংবা হাজার বছর আগে এর থেকে অবশ্যই বেশি পুরুষতন্ত্র ছিল তাই সেই আপু বললেন আমাদের উচিত আলেমদের ব্যাখ্যা কিংবা ইন্টারপ্রিটেশন বাদ দিয়ে মোল্লাতন্ত্র ও বাদ দিয়ে সরাসরি নিজেরাই কোরআন হাদিসের কাছে যাব। নিজেরাই কোরআন হাদিস পড়ব নিজেরাই ব্যাখ্যা করব। গড আর আমার মাঝে ভায়া মাধ্যম লাগবে কেন আমি নিজেই বুঝব নিজেই ব্যাখ্যা করব। এভাবে অনেক কিছু বলে গেলেন সেই দিনকার সেই আপু সেদিনের সে কথাগুলো ফারহানার কাছে বেশ যৌক্তিক মনে হচ্ছিল যদিও কোনো কিছু ভারসাম্যপূর্ণ হতে হলে পক্ষে বিপক্ষে দুই ধরনের কথাই শুনতে হয় কিন্তু এই রকম কথার বিপরীতে বিপরীতে কি বক্তব্য থাকতে পারে ফারহানার সেটা জানা নেই এভাবে ধীরে ধীরে ফারহানা উন্নীত হল চতুর্থ ধাপে এখন সে নিজেই কোরআন হাদিসের কাছে যাবে নিজেই সেগুলোকে বুঝবে সেভাবেই ব্যাখ্যা করবে বিগত যুগের পুরুষ আলেমদের দেওয়া ব্যাখ্যা সে মানবে না আগেই বলেছি ফারহানা কিছুটা রক্ষণশীল সমাজের হলেও কখনো সেভাবে আনুষ্ঠানিকভাবে কোরআন হাদিস করা হয়নি ইসলামী শিক্ষা বলতে বাসায় থাকা দু একটা পুরনো মাসলাম আসাইলের বই আর স্কুলের ক্লাসের সেই যে চিকন বইটা প্রতি বছর নতুন ক্লাসে উঠলে যেই বইটা আরও চিকন হয়ে যেত সেই ইসলাম শিক্ষা শেষমেশ তো বইটার নামই বদলে গেল তখন নাম হয়ে গেল ইসলাম ও নৈতিক শিক্ষা কোরআনের পুরো অনুবাদটাও কখনও সেভাবে পড়া হয়নি ফারহানার এবার সে পড়া শুরু করল কিন্তু পড়তে গিয়ে অনুবাদ পড়তে গিয়ে দেখা গেল আসলেই তো এমন অনেক আয়াত আছে যেখানে নারী আর পুরুষের আলাদা নিয়ম আলাদা বিধান সুস্পষ্টভাবে উল্লেখ আছে সরাসরি কোরআনের আয়াত এগুলো তো আর কোনো পুরুষদের ব্যাখ্যার উপরে নির্ভরশীল নয় যেমন এমন আয়াত রয়েছে যেখানে নারীর উপরে পুরুষকে কর্তৃত্ব দেওয়া হয়েছে আর রিজা আলু কওয়ামুনা আল নিসা পুরুষ নারীর উপর কর্তৃত্বশীল সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াত কিংবা সুরা বাকার দুইশো নম্বর আয়াত যেখানে আল্লাহাল বলেছেন অলিউর রিজা আলী আলাইহিনা দারাজাত নারীদের উপরে পুরুষদেরকে কিছু বিশেষ মর্যাদা বা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পর আরও আয়াত সামনে পাওয়া গেল যেখানে জানানো হয়েছে একজন পুরুষের সাক্ষের বা টেস্টিমণির সমান হতে হলে দুইজন নারীকে সাক্ষ্য দিতে হবে এভাবে সম্পত্তি বণ্টনের বিধানের ক্ষেত্রেও দেখা গেল নারী আর পুরুষে ভিন্ন নিয়ম রয়েছে আয়াতে উপস্থাপন করা কোরআনের আয়াতের পর দেখা গেল হাদিসেও রয়েছে সুস্পষ্ট পার্থক্য এমন কি ফারহানার কাছে কিছু কিছু হাদিস আপাত দৃষ্টিতে নারীর জন্য বেশ অপমানজনক বলেই মনে হচ্ছিল যেমন একটি হাদিসে বলা হয়েছে জাহান্নামীদের বেশিরভাগ হবে নারী আরেকটি হাদিসে আকল এবং দিনে নারীর অসম্পূর্ণতার সমালোচনা করা হয়েছে নারীর উপরে পুরুষকে কর্তৃত্বশীল করা হয়েছে স্ত্রীর উপর স্বামীকে কর্তৃত্বশীল করা হয়েছে স্বামীর এত মর্যাদা দেয়া হয়েছে যেমন হাদিসে এসেছে কোন মানুষের যদি অন্য কোন মানুষকে সিজদা করার অনুমতি থাকত যদি অনুমতি থাকতো তাহলে স্ত্রীকে বলা হতো যেন সে স্বামীকে সিজদা করে यरणे सूस्पष्ट आयात और हादिस जगह को व्याखार ऊपर निर्भरशील नये जन स्पष्ट नारी और पुरुष पृथक विषयगलो बोझा जादर्श नारीवी दृष्टिकोण थरहाना क्यों एगुल समन्वय करतुर्थ पर्याय जागो नारी विद्वेष छड़ा कि मन हिलनागलो पढ़ार पर फारहना खुब मानसिक चाप अनुभव करते लागल आगे कखो तारेतरे एतटा अस्थिरतारृष्टि है এগুলোকে কিভাবে সে সমন্বয় করবে এভাবে চতুর্থ ধাপ শেষ করে ফারহানা দাঁড়িয়ে গেল খাদের কিনারায় তার এই জার্নি বা সফরের একেবারে শেষ ধাপ পঞ্চম ধাপে সেদিন ক্লান্ত হয়ে ফারহানা হাঁটছিল ভার্সিটির পথ ধরে এগোতে এগোতে সে চলে গেল নীলক্ষেতের ফুটপাতের দিকে সেখানে সস্তায় অনেক বই পাওয়া যায় ফুটপাতে কত রকম বই ছড়ানো রয়েছে সেখান থেকে একটি বই দেশে একজন ফেমিনিস্টের বই ফারহানার দৃষ্টি কাটল সেই ফ্যামেনিস্ট এখন প্রবাসে নির্বাসিত জীবন কাটাচ্ছেন নীলক্ষেতের ফুটপাত থেকে সেই বইটা নিয়ে সে ফিরে এলো ভার্সিটিতে তার হলে আত্মজীবনীমূলক সেই বই এই লেখাগুলো পড়তে বেশ ভালো লাগে হালকা গল্পধর্মী লেখা এক একজনের জীবনের কত বিচিত্র অভিজ্ঞতা পড়তে পড়তে এক জায়গায় গিয়ে ফারহানার চোখ আটকে গেল। সেখানে সেই ফ্যামিনিস্ট লিখেছেন নবী হিসেবে শুধুমাত্র পুরুষদেরকেই কেন পাঠানো হল কেন কোনো মহিলা নবী পাঠানো হলো না এই প্রশ্নটা কেমন একটা ধাক্কা দিল ফারহানাকে এভাবে আরও কিছু প্রশ্নের সামনে এসে সে দাঁড়াল সে ভাবতে লাগলো আল্লাহ কেন আদম আলি সাল্লামকে প্রথমে সৃষ্টি করলেন অর্থাৎ একজন পুরুষকে কেন প্রথমে সৃষ্টি করলেন কেন একজন নারীকে প্রথম সৃষ্টি করলেন না কেন শেষ নবী মোহাম্মদ সাল্লু আল্লা সাল্লাম একজন পুরুষ কেন একজন নারীকে পাঠানো হল না কিংবা নারীবাদের যে ধারণা সেই ধারণা মতে আল্লাহ যদি নারী এবং পুরুষের ব্যাপারে সাম্যবাদী হন তাহলে তিনি নিজের ব্যাপারে গ্রাম্যাটিক্যালি কেন পুরুষবাচক শব্দ ব্যবহার করলেন কোরআানে এই সকল প্রশ্নগুলো ফারহানাকে ক্রমাগত ধাক্কাতে লাগল এই সকল প্রশ্নগুলো ছিল খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ফারহানার জীবনের সর্বশেষ ধাক্কা এভাবেই দিন গড়াতে লাগলো ক্লাসের পড়া এগোতে লাগলো জেন্ডার স্টাডিস ডিপার্টমেন্টের নানা রকমের বই পুস্তক দেশি বিদেশি প্রফেসরদের লেখা নানা রকমের তত্ত্ব এগুলো পড়তে পড়তে তার মধ্যে বদ্ধমূল ধারণা জন্মালো যুগে যুগে পুরুষরাই পুরুষতন্ত্র সৃষ্টি করে নারীর উপরে সিস্টেমেটিক্যালি এই সকল নিপীড়ন চালিয়ে এসেছে আর রোকেয়া এই দেশে নারীবাদের আদি মাতা তিনি তো সেই যুগেই এই বিষয়টা ধরতে পেরেছেন এবং এ কারণেই লিখে গেছেন ধর্মগ্রন্থগুলো আসলে পুরুষের বানানো ধর্মের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস উঠে গেল ফারহানার নারীবাদ আর ধর্ম কখনও একসাথে চলতে পারে না নারীবাদের চোখ দিয়ে তাকিয়ে তার কাছে মনে হলো ধর্ম বিষয়টা পুরোটাই একটা জোর্চুরি একটা থাপ্পাবাজি ক্লাস শেষে নিজের ঘরে এসে রুমে ঢুকে ফারহানা হিজাবটা ছুঁড়ে ফেলে দিল দূরে এবার ফারহানা মুক্ত স্বাধীন নারী চুল খুলে পথে নামবে আধারের বোরকা ছেড়ে সে আলোতে আসবে কে তাকে থামাবে ফারহানার এই গল্পে আমরা যে পাঁচটি ধাপ দেখেছি সেটা সংক্ষেপে এক নজর দেখে নেওয়া যাক প্রথম যে ধাপটা ছিল সমাজে নারীরা বিভিন্ন রকমের জুলুমের শিকার হয় বৈষম্যের শিকার হয় ইসলামের দৃষ্টিকোণ থেকেও সেগুলো জুলুম সেগুলো বৈষম্য ফলে তাদের মধ্যে একটা যৌক্তিক বঞ্চনার অনুভূতি যুক্তি খুব কাজ করে দ্বিতীয় ধাপে সে ইসলামের চোখে নারীর বিষয়গুলোকে না বুঝে পশ্চিমা আদর্শে পশ্চিমা মানদণ্ডের ভিত্তিতে নারীর প্রতি কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা জুলুম কোনটা ইনসাফ সেগুলো বুঝতে শুরু করে এভাবে ইসলামিক জ্ঞানকাণ্ড বা অ্যাপিস্ট্রমিলজির পরিবর্তে সে পশ্চিমা জ্ঞানকাণ্ড বা অ্যাপিস্টমিলজিকে গ্রহণ করে নেয় তৃতীয় ধাপে অভিযোগ শুরু হয় ইসলামের বিভিন্ন আইন কানুন এবং বিধিবিধানের প্রতি দেখানে নারীর প্রতি जखने नारी और पुरुष सूस्पष्ट भिन्न विधान रही है जदिव विधि विधान संख्या खूब बे नए क्योंकि एगुलर प्रति नारीबादी तीव्र आपत्ति जाना तरा अभिजोगलमी आईनशास्त्र मध्य अधिकांश आलेम ता पुरुष थी फले पुरुष चोखे पुरुषतान्त्रिकता दृष्टिकोण थे तरा लिखे ही नारती सकल बैषम्य फले तृतयुपूर्ण धपे एसे फारहना सिद्धांत ने पुरुष देवा व्याख्या मानवना निजे ही कुरान हाथी पढ़े निजे व्याख्या करें কিন্তু চতুর্থ ধাপে গিয়ে যখন সরাসরি কোরআন হাদিসের কাছে যায় দেখে সেখানেও সুস্পষ্টভাবেই আয়াত এবং হাদিসে নারী এবং পুরুষের ভিন্ন ভিন্ন বিধান উল্লেখ করা আছে ফলে তার মধ্যে কনফিউশন এবং অস্থিরতা আরও বাড়তে থাকে এবং পঞ্চম ধাপ যেই ধাপের নাম হচ্ছে রৃদ্ধা অর্থাৎ ধর্মত্যাগ সেখানে গিয়ে সে নারীবাদের সাথে ইসলামকে আর সমন্বয় করতে পারে না তখন নারীবাদকেই আঁকড়ে ধরে থাকে এবং ইসলামকে বর্জন করে সে মোরতাদ হয়ে যায় পরিসংখ্যান থেকেও এই বিষয়গুলো দেখা যায় পশ্চিমা বিশ্বের পরিসংখ্যান সেখানে দেখা যায় পশ্চিমা বিশ্বে প্রতি দশজন নারীর মধ্যে সাতজন নারী কোনো না কোনো রকমের ধর্মে বিশ্বাস করেন হতে পারে সেটা খ্রিস্ট ধর্ম হুদি ধর্ম কিংবা ইসলাম কিন্তু নারীবাদী যারা বিশ্বাস করেন তাদের মধ্যে প্রত্যেক দশ জনে জনই ধর্মে অবিশ্বাসী জনে মাত্র একজন হয়তো ধর্মে বিশ্বাস করেন সুতরাং স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যারা ফ্যামিনিস্ট তাদের মধ্যে মোর্তাত হওয়ার হার অনেক বেশি মার্কি যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান থেকে আরও দেখা যাচ্ছে উনিশশো থেকে ২০১৩ সাল অর্থাৎ এই দুই দশকে বিশ বছর সময়ে ধর্মহীন বা নন রিলিজিয়াস নারীর সংখ্যা তিন গুণ বৃদ্ধি পেয়েছে উনিশশো তিরানব্বইতে নাস্তিক এবং অজ্ঞবাদী নারীদের সংখ্যা ছিল ১৬ শতাংশ দুই হাজার সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে তেতাল্লিশ শতাংশ যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে নারীদের মধ্যে এই আধুনিক যুগে এসে ধর্মহীনতা এভাবে বৃদ্ধি পাওয়ার কারণ কি। বিশ্লেষকদের মধ্যে এর কারণ হচ্ছে গণমাধ্যম অর্থাৎ মিডিয়া টিভি মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া অথবা ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়া সেখানে তারা যেভাবে নারীবাদী আদর্শ এবং সেকুলার আদর্শ বিস্তার করছে সেখানে তারা প্রতিষ্ঠা করছে ইসলাম নাকি নারীর প্রতি বৈষম্যমূলক বিদ্বেষমূলক অর্থাৎ তাদের ভাষায় নারীবাদের সংজ্ঞায় ইসলাম যথেষ্ট ন্যায্যতা করেনি এগুলো নারীর উপর নিপীড়ন করে বৈষম্য করে এই কারণে তারা ফিখের উপর অভিযোগ তুলতে গিয়ে নিজের অজান্তে একসময় সম্পূর্ণভাবে ইসলামকেই পরিত্যাগ করে মোরতাত হয়ে যায় এরই মাধ্যমে এবার আমরা আমাদের এই পর্বের মূল অংশে প্রবেশ করতে যাচ্ছি ফেমিনিস্টরা ইসলামের বিরুদ্ধে যে সকল অভিযোগ করে তার মূল কথা হচ্ছে তারা বলতে যায় ফিখ বা ইসলামী আইনশাস্ত্র বিধিবিধান এগুলো নাকি পুরুষতান্ত্রিকতার খপরে পড়েছে সত্যিই কি ফিখ পুরুষতান্ত্রিক চলুন সেই বিষয়টি দেখা যাক এই বিষয় নিয়ে ডক্টর বাসাম জাওয়াদ হাফিজাহুল্লাহ তিনি খুবই চমৎকার একটি প্রবন্ধ লিখেছেন সেখান থেকে সার অংশটি আমরা উল্লেখ করছি আলেমরা পুরুষতান্ত্রিক কিনা বা ইসলামী আইনশাস্ত্র সেগুলো কি পুরুষতান্ত্রিকতার দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে কি না এই বিষয়ের জবাব উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন শুরুতেই বলে নেওয়া ভালো পুরুষতন্ত্র কি এই সংজ্ঞা আগে ঠিক করে নেওয়া দরকার মুসলিম আলেম বা ফকিররা তারা কী পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে তিনি দুইটি সম্ভবতা সামনে রেখে আলোচনা অগ্রসর করেছেন প্রথমে বলেছেন যদি বোঝানো হয়ে থাকে যে পুরুষতন্ত্রের মাধ্যমে সমস্ত যুগের ঐতিহাসিক আলেমরাই সর্বক্ষেত্রে প্রভাবিত হয়েছেন তাহলে বলতে হয় এর কোনো সম্ভাবনাই নেই ইতিহাসের সমস্ত আলেম শতভাগ আলেম সবাই পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত হয়েছেন সেভাবে আন লিখেছেন এটা যৌক্তিকভাবেই অসম্ভব বিষয় আর দ্বিতীয় সম্ভাবনা যদি বোঝানো হয়ে থাকে যে কিছু আলেম কিছু সময়ে পুরুষতন্ত্রের মাধ্যমে প্রভাবিত হয়েছেন এবং নারীর প্রতি বৈষম্য করেছেন তাহলে এর হয়তো কিছু সম্ভাবতা থাকতে পারে এবং আদৌ আছে কি না সেটা আমরা এবার যাচাই করার চেষ্টা করব বাস্তবে আলিমরা পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত এই কথাটি কেন আজগুবি কথা তা তিনটি দিক থেকে প্রমাণ করা যায় একটি দিক হচ্ছে ঐতিহাসিক দ্বিতীয় দিক হচ্ছে যৌক্তিক এবং তৃতীয় দিক হচ্ছে ইসলামের ধর্মীয় বিশ্বাস বা আকিদা বিশ্বাসগত দিক থেকে প্রথমে ঐতিহাসিক দিক থেকে আলোচনা করা যাক ইসলামী আইনশাস্ত্র বা ফিখা কী জিনিস আল্লাহ তালা তার প্রিয় রাসুলের ওপর কোরআন নাজিল করেছেন এবং তার রাসুলকে সেই কোরআনের ব্যাখ্যা তথা হাদিস শিক্ষা দিয়েছেন এই কোরআন এবং হাদিসের যেই ব্যাখ্যা সার নির্যাস সেই অনুসারেই গড়ে উঠেছে ইসলামী আইন আইনশাস্ত্র কাজে ইসলামের যে কোনো বিধানের পেছনে কোন আয়াত কোন হাদিস আছে সাহাবায়িকেরাম সেই আয়াত এবং হাদিসগুলোকে কীভাবে বুঝেছেন কিভাবে অনুশীলন করেছেন তাদের কি মতামত আছে এগুলো সংরক্ষিত এগুলো খুব সহজেই খুঁজে বের করা যায় সুতরাং কোনো আলেম বা ফকিহ তিনি কখনোই নিজের মন গড়া কোনো ব্যাখ্যা দিয়ে ইসলামী আইনশাস্ত্র বা বিধিবিধান লিপিবদ্ধ করেননি জাফসিরের ক্ষেত্রে কিংবা হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে প্রত্যেকে নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন উসুল এবং মানদণ্ড অনুসরণ করেছেন সুতরাং কোন আইনের উৎস কি সাহাবাইকার এবং তাবেইন তাবে তাবেইন তারা কিভাবে, অর্থাৎ ইসলামের তিনটি শ্রেষ্ঠ প্রজন্ম কিভাবে সেগুলোকে বুঝে প্র্যাকটিস করেছেন এটা খুব সহজেই বের করা যায় এই তিনটি প্রজন্ম আমরা জানি উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠ তিনটি এর পর যারা পরবর্তী যুগের ক্লাসিক্যাল ওলামায়করাম তাদের ব্যাপারে যদি কেউ অভিযোগ করে বলে যে পরবর্তী যুগের যারা তারা পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত হয়ে আইন আইনকানুনে বৈষম্য করেছেন সেটাও সত্যি নয় কারণ ক্লাসিক্যাল যুগের পরবর্তী যুগের যারা ওলামায়কেরাম ছিলেন তাদের আইন আইনকানুনগুলোর উৎস হচ্ছে আরও আগে অর্থাৎ ইসলামের প্রথম তিনটি প্রজন্ম সেই দিকে সাহাবাইকেরাম তাবেইন এবং তাবে তাবেইন তারা যেভাবে বুঝেছেন ব্যাখ্যা করেছেন সেগুলি হচ্ছে তাদের উৎস এরপরেও যদি কেউ মরানিস চেতনায় উদ্ভুত হয়ে বলেন সাহাবিরা কিংবা তাদের পরবর্তী দুটি প্রজন্ম তাবেইন এবং তাবে তাবিন তারাও পুরুষতন্ত্রের শিকার এই কথা বললে তারা নিজেরাই নিজেদের ফাঁদে আটকা পড়বে কারণ তখন তাদেরকে প্রমাণ করতে হবে আল্লাহ তাল্লাহ তার রাসুলের কাছে যে বিধান পাঠিয়েছেন এবং রাসুল উল্লা সাল্লাই সাল্লাম যে সকল হাদিস বর্ণনা করেছেন এই কোরআন এবং হাদিস কখন ইতিহাসের কোন পর্যায়ে এসে করাপ্টেড হলো কোন পর্যায়ে এসে পুরুষতন্ত্রের মাধ্যমে প্রভাবিত হলো এটা যারা অভিযোগ করছে তাদেরকেই প্রমাণ করতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে তারা এটা কখনোই প্রমাণ করতে পারবে না এখানে একটি চালাকি আছে চালাকি হচ্ছে মুখে যদিও তারা এক ধরনের কথা বলে কিন্তু তাদের অন্তরে থাকে ভিন্ন চিন্তা তারা যদিও বলে যে পরবর্তী যুগের ফকিহ এবং লামায়কেরাম তারা নাকি পুরুষতন্ত্রের মাধ্যমে প্রভাবিত হয়েছেন কিন্তু আসলে তারা যেটা বলতে চায় কিন্তু বলার সাহস করে না সেটা হচ্ছে তারা বলতে চায় কোরআন হাদিস নিজেই পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত এই কথার অর্থ সেটাই যেটা রোকেয়া সাকাহত হোসেন লিখে গিয়েছেন তারা অভিযোগ করে তারা বলে ধর্মগ্রন্থগুলো পুরুষের বানানো পুরুষের লেখা যুগে যুগে নারীকে দমিয়ে রাখার জন্য পুরুষেরা নাকি এই সকল ধর্মগ্রন্থ আবিষ্কার করেছে কিন্তু কেউ যদি এই ধরনের কথা বলে কোরআনের ব্যাপারে তাহলে সুস্পষ্ট কুফুরি প্রকাশ পায় যেটা বলাই বাহুল্য সেই কারণে ধূর্ত নারীবাদীরা সরাসরি কোরআন এবং হাদিসের ব্যাপারে কোরআন হাদিস পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত কিংবা পুরুষতন্ত্রের সৃষ্টি এই কথা বলার সাহস করে না তাই কৌশলে তারা পরবর্তী যুগের ওলামায়কেরামের উপরে অভিযোগ করে এবং বলে তারা পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত হয়ে এই সকল আইন কানুন করেছেন সেখানে বৈষম্য করেছেন এই কারণেই তারা বলে ইসলাম ভালো আল্লাহ ভালো কোরআন ভালো কিন্তু হুজুররা খারাপ মোল্লারা খারাপ এবং ইসলাম নাকি আজকে মোল্লা তন্ত্রের ক্ষপ পরে পড়েছে এভাবে আলেমদের উপরে অভিযোগ উপস্থাপন করার মাধ্যমে কোরআন হাদিস ব্যাখ্যার যে দায় এটা তারা নিজেদের কাঁথে তুলে নেয় ফকীরা পুরুষতান্ত্রিকতার শিকার কিনা এবার বিষয়টিকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যাক ইসলামী আইনশাস্ত্রের যারা বিশেষজ্ঞ বা ফকিহ ছিলেন তারা আইন আইনকানুন লিপিবদ্ধ করার সময় সব সবসময় স্থানীয় কালচার বা উরফ অর্থাৎ ইংরেজিতে যাকে কাস্ট্রম বা প্রথা বলা হয় সেই বিষয়টির গুরুত্ব বিবেচনা করেছেন আলোচনা করেছেন ইসলামী কানুন লিপিবদ্ধ করার সময় স্থানীয় কালচারের খুটিনাটি বিবরণ তারা উল্লেখ করেছেন ইসলামের কোন বিধানগুলো স্থায়ী অর্থাৎ কোন বিধানগুলো দেশ কাল স্থান পাত্র ভেদে অপরিবর্তনীয় এবং কোন বিধানগুলো স্থানীয় কালচার থেকে উৎসারিত এই পৃথকীকরণের ক্ষেত্রে তারা প্রচুর কালী খরচ করেছেন প্রচুর লিখেছেন এরপরেও যদি কে অভিযোগ করে বলে বিগত যুগের ক্লাসিক্যাল যুগের হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ ওলামায়কেরাম যারা ইসলামী আইনশাস্ত্রের বিশেষজ্ঞ ছিলেন বিগত দেড় হাজার বছর ধরে পৃথিবীর সকল স্থানে সকল বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থানে যারা ছিলেন তারা সবাই ব্যর্থ হয়েছেন এবং ইসলামী আইনশাস্ত্রের মধ্যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পুরুষতান্ত্রিক কালচার ঢুকে গেছে এটা তারা নির্ণয় করতে পারেননি তাহলে এটা হবে খুবই হাস্যকর এবং লোডেড স্টেটমেন্ট সুতরাং যেই সকল ফ্যামিনিস্টরা যারা সবসময় নিজেদেরকে ভিকটিম হিসাবে দেখাতে চায় এবং বলতে চায় পুরুষরা নাকি সেক্সিস্ট বা লিঙ্গ বৈষম্য वादी दृष्टिकोण थे के? नारी विद्वेश दृष्टिकोण देखे तरह बिुदे बैषम्य करार्जन आईनकानून लिखे वास्तव में तथा भूल सेकल पुरुषरा सेक्सट नए बर जा राइर अभिजोग करें सेकल फैमिलिस्टर ने नीतिबाचक दृष्टिभंगी और मानसिकतार अधिकारी तरह सेक्सिस बरता मिस एंड्रिस्ट व पुरुष विद्वेशी और एक जौतिक विषय हिना प्रमाणे इतिहास विगत समय हजार हजार लक्ष लक्ष ओलमाय कैराम पाइकार तर सकलर उपरे तर इलमी जोग्यता और आंतरिकता ने प्रश्न उपस्थापन करा नदेह सुष्ट अपवाद छाड़ा और किचुई नो क्या उल्लेख जेने का भलो क्लैसिकल जुगे बड़ो बड़ो आलेम मध्य अने केमन रोन जरा इल्मिक्षा करारी आलेम का द्वित विषयटी आगे बला इसलमी आईनकानूने मध्य নারী পুরুষের পৃথক বিধান রয়েছে এই ধরনের বিধানের সংখ্যা খুবই কম একই ধরনের আইনকানুন এরকম আইনের সংখ্যাই বেশি সত্যিই যদি পরিকল্পিতভাবে নারীদের প্রতি বিদ্বেষ রেখে তারা এই সকল কানুন লিখতেন তাহলে শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রে বৈষম্য করতেন না বরং নারীদের ক্ষেত্রে বৈষম্য করার কাজটি তারা আরও ভালোভাবে করতে পারতেন চতুর্থ বিষয় হচ্ছে ইসলামী আইনশাস্ত্রের ভিতর গভীরভাবে পর্যবেক্ষণ করলে আরও দেখা যায় পুরুষদেরকে যদি পুরুষতান্ত্রিকতার অভিযোগ করা হয় তাহলে নারীদের মধ্যে নারীরাই নারীদের প্রতি আরও কঠোর অবস্থান নিয়েছেন এমন দৃষ্টান্ত পাওয়া যায় যেমন আয়সার আদি আল্লাহ আনহা উম্মুল মিনীদ তার ঘটনা উল্লেখ করা যায় তিনি তার যুগে অর্থাৎ রসুল্লা সাল্লিয়ামের ইতেকালের পরে যে সময়টা সেই সময়টায় তিনি মনে করতেন যে বর্তমান যুগে ফিতনা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এখন ঘরে মেয়েদের নামাজ পড়াটাই বেশি উত্তম মসজিদে গিয়ে নামাজ আদায় করা উত্তম নয় এবং তিনি বলতেন রাসুল্ল সাল্লি সাল্লাম যদি বর্তমান সময়ের অবস্থা দেখতেন তাহলে তিনি নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন অপরদিকে পুরুষ হয়েও আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহু আহুমা তিনি সেই হাদিস বর্ণনা করতেন যেখানে রাসুল্ল সাল উল্লা সাল্লাম নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করেননি একজন তালাক প্রাপ্তা নারীর ভরণ পোষণের বিধানের ক্ষেত্রে ফাতিমা বিনতে কায়েস রিয়াল্লাহু আহনা তিনি বিশ্বাস করতেন যে নারীকে তিন তালাক দেওয়া হয়েছে তিনি কোনো খরপোস পেতে পারেন না কিন্তু অমর আনহু আল্লাহওয়ানহু ক্ষেত্রে বিপরীত মত পোষণ করতেন হাফসা রাজিয়া আনহা তিনি মনে করতেন যে সকল নারী কালো জাদুকর যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে অন্যদিকে ওসমান ইবনে আফমান রাজিয়াহানহু তিনি এই বিষয়ে ভিন্ন মত পোষণ করতেন সুতরাং যৌক্তিক দিক থেকেও দেখা যাচ্ছে ইসলামী আইনশাস্ত্র পুরুষতান্ত্রিকতার খপ্পরে পড়েছে আলেমরা পুরুষতন্ত্রের শিকার এই বিষয়টির কোনো ভিত্তি নেই তৃতীয় বিষয় অর্থাৎ ধর্মীয় বিশ্বাস আকিদাগত বিশ্বাসের দিক থেকেও এই অভিযোগকে খণ্ডন করা যায় এই সকল ফেমেনিস্ট অর্থাৎ যারা মডার্নিস্ট যারা কিনা সাহাবিদের সমাজের বিরুদ্ধেও পুরুষতান্ত্রিকতার অভিযোগ করেন এমন এমনকি সাহাবায়কেরামের বিরুদ্ধেও অভিযোগ করে বলেন যে তারা নাকি পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখে কোরআন হাদিসের ব্যাখ্যাকে কলুষিত করেছেন তাহলে এই ধরনের আজগুবি কথার বিরুদ্ধে কোরআনের আয়াত থেকেই দলিল পাওয়া যায় সাহাবিদের যে প্রজন্ম সেই প্রজন্মের প্রশংসা করে কোরআনের একাধিক স্থানে আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল করেছেন যেমন সুরা আলী ইমরানে আল্লাহ তালা বলেছেন কুন্তম খাই রম্মাদিন লিন নাস। তোমরা মানবজাতির সর্বোত্তম প্রজন্ম মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে সাহাবিদের জামাতের প্রশংসা করে রাসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে বহু হাদিস বর্ণনা করা হয়েছে খোলাফায় রাশেদিনের আদর্শ এবং সাহাবিদের আদর্শকে অনুসরণ করার কথা জানানো হয়েছে সাহাবিদের জামাতের ব্যাপারে বলা হয়েছে তারা হচ্ছেন ফিরকাত না জিয়া বা নাজাতপ্রাপ্ত অর্থাৎ মুক্তিপ্রাপ্ত জামাত নারীবাদীরা যেভাবে বিষয়টিকে ব্যাখ্যা করে যেভাবে দেখে অর্থাৎ তাদের দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুরুষরা ফ্যামিনিসদের চোখে পুরুষতন্ত্র হচ্ছে সমস্ত সমস্যার মূল এই পুরুষতন্ত্রের কারণে মানব জাতির অর্ধেক অংশ সম্পূর্ণ নারী জাতি জুলুমের শিকার বৈষম্যের শিকার বিষয়টা যদি এতটাই বড় হতো তাহলে আল্লাহ তালা কেন পুরুষতন্ত্র বিষয়ে কোরআনের কোনো একটি আয়াত নাজিল করলেন না কিংবা এই সম্পর্কে কোনো ইঙ্গিত দিলেন না কিংবা রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম সাহাবিদেরকে কেন শিক্ষা দিলেন না পুরুষতন্ত্র কাটিয়ে উঠতে অথচ আবু জারাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা জানি अबूज रदियाल्लाहू जान रसुल्ला सल्लाह सल्लम से छोटो बड़ो को विषय शिक्षा दीते बद रखें दी। आकाशे उड़ंत पाखिर ब्यापारे शिक्षा दिए रसुल्लाह सल्लाह सल्लम शीरिकर बरुदे शिक्षा दिए अन्या भावे गोत्रबाद स्वप्रीति आसाबिया जतियतर बिुद्धे शिखिए बैषम्यर बरुदे शिखिए आरबे ऊपर अनब्रेष्ठत नहीं अनआरब्रेष्ठत नहीं सदार ऊपर कलर श्रेष्ठत नय कि कलर उ सदार को श्रेष्ठत नय अर्थात जाहिले से बैषम्यगुलूर बरुद्धे शिक्षा दिए कि नारीबादी जो दावी कर सब समस्या मूले आज पुरुषतंत्र एत बड़ समस्या क्योंकि एर बरुद्धे कुरान हरिस्से कि आसलोना क्या ये एक विषय रसुल्लासिए अल्लाह ताल प्रत्येक शताबी अर्थात प्रतिश बचरे এমন একজন মুজাদ্দিদ বা দিনের পুনর্জাগরণকারী পাঠাবেন যিনি আমাদের জন্য এই দিন ইসলামকে পুনর্জীবিত করবেন নব জাগরণ সৃষ্টি করবেন সুতরাং বিগত পনেরোশো বছরে প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ এসেছেন কিন্তু তাদের কাউকেই দেখা যায় না যে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে তারা একটি আন্দোলন সৃষ্টি করেছেন যদি পুরুষতন্ত্র বলে বাস্তবেই কিছু থেকে থাকবে এবং এর কারণে মানব অর্ধেক নারীরা নির্যাতিত হবে তাহলে বিগত জমানার মুজাদ্দিদরা এর বিরুদ্ধে একটি আন্দোলন তৈরি করলেন না কেন ইসলামী আইনশাস্ত্রের যে সকল বিধানে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে সেই বিধানগুলো কোনো আইনশাস্ত্রবিদ বা ফকিহ কিংবা আলেম কিংবা তাদের ভাষায় কোনো মোল্লাদের বানানো নয় বরং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবাহক্রেমের সময় থেকে সেই বিষয়গুলো পালন হয়ে আসছে এটা সহজেই প্রমাণ করা যায় সুতরাং শুধুমাত্র পুরুষদের লেখা আইনকানুন পুরুষদের লেখা ফিক এই কারণে যদি কেউ আলেমদের বক্তব্য ব্যাখ্যাকে বর্জন করে তাহলে এটাই সুস্পষ্ট লিঙ্গ বৈষম্য লিঙ্গ বিদ্বেষ অথচ ফ্যামেনিস্টরা লিঙ্গ বৈষম্য দূর করার কথাই বলে বাস্তবে দেখা যায় তারাই সবচেয়ে বেশি লিঙ্গ বিদ্বেষী পুরুষ বিদ্বেষী ফিখ পুরুষতান্ত্রিক পুরুষতন্ত্রের খপরে পড়েছে পুরুষদের লেখা ব্যাখ্যা মেয়েরা কেন মানবে এখানে ফ্যামেনিস্টদের মূল কথাটা হচ্ছে তারা বলতে চায় যে মেয়েদের বিষয় নিয়ে শুধুমাত্র মেয়েরাই কথা বলবে পুরুষরা কেন কথা বলবে পুরুষদের ব্যাখ্যা আমরা কেন শুনব কেন মানব কিংবা আর একটু নরম ভাষায় তারা বলে আমাদের বোনেদের উচিত যে নারীদের বিষয় নিয়ে বেশি বেশি কথা বলা পুরুষরা কেন এই বিষয় নিয়ে কথা বলবে বিষয়টি যে একটি চালাকি এখানে একটি সহজ প্রশ্ন করলেই এই চালাকি ধরা যায় যারা ফ্যামিনিস্ট যারা নারীবাদী তারা কি শুধুমাত্র নারীর বিষয় নিয়ে কথা বলে বরং বাস্তবে দেখা যায় যতটা নারীর বিষয় নিয়ে কথা বলে তার চেয়ে বেশি কথা বলে তারা পুরুষদের বিরুদ্ধে সুতরাং শুধুমাত্র নারীদের বিষয় শুধুমাত্র পুরুষদের বিষয় এই ধরনের কোনো বিষয় নেই নারী এবং পুরুষ দুইটি লিঙ্গ এবং তারা একে অপরের পরিপূরক ইন নিসা সাকা রিজাল নারী এবং পুরুষ একে অন্যের পরিপূরক সুতরাং স্বাভাবিকভাবেই যেগুলোকে শুধুমাত্র নারীদের বিষয় বলে মনে করা হয় সেইসব বিষয়ে কথা বলতে গেলেও অবধারিতভাবে পুরুষদের বিষয়ে কথা বলতে হবে এবং পুরুষদের বিষয়ে কথা বলতে গেলেও অবধারিতভাবে নারীদের বিষয় নিয়ে কথা বলতে হবে এছাড়া ফ্যামিনিস্টরা যদি বলে যে পুরুষরা নারীদের বিষয় নিয়ে কথা বলা উচিত নয় তাহলে তো তারা নিজেরাই নিজেদের ফাঁদে আটকা পড়বে কারণ তারা যে ফ্যামিনিজম প্রতিষ্ঠা করেছে কিংবা যে সকল মুসলিম দেশে যুদ্ধের মাধ্যমে তারা ফ্যামিনিস্ট চিন্তা চেতনা প্রতিষ্ঠা করতে চায় সেখানেও তো যুদ্ধ করছে পুরুষরা দুই পক্ষেই পুরুষরা এ সংখ্যায় বেশি যুদ্ধ করছে এবং জীবন দিচ্ছে সুতরাং তারা যদি নারীবাদ প্রতিষ্ঠা করতে চায় সেই ক্ষেত্রেও তাদের পুরুতে সাহায্য নেওয়া দরকার এবারে আমরা চলে এসেছি আমাদের এই দীর্ঘ সিরিজের আলোচনার একেবারে শেষের কিছু অংশে এবং সেখানে শেষের কিছু কথা শিরোনামে আমরা কিছু পয়েন্ট উল্লেখ করছি এক নম্বর পয়েন্ট নারীবাদ আর নারী অধিকার কখনোই এক নয় নারীবাদ হচ্ছে একটি সুনির্দিষ্ট চিন্তাধারা একটি মতাদর্শ এবং বিশ্বাস और नारी अधिकार एक व्यापक विषय एर साथ नारीबा को सम्पर्क नहीं नारीबाद हे एम एक चिंताधारा और विश्वास जयटी वैशिष्टर मध्यमे सीजे व्याख्या कर छयटी मूल नीतर मध्यमे जार संज्ञा निर्धारण करोचे प्रथमत नारीबाद मन को जेंडार व लिंग बोले कोचु नहींगिक भावे सृष्ट एकधरण कन्सेप्ट धारणा जेहेतु ता जेंडारे अस्तित्व के स्वीकार करे ना। कारण नारी और पुरुष जेंडारे भित निर्दिष्ट दायित्व अधिकार करतब्य कि आईनकानून सृष्टि जेंडार रोल थे विषयटी ता अस्वीकार कर द्वित सर्व समत नारी और पुरुष सकल क्षेत्रे सबकिू एक ही रकम होते यहाँ मन एक क्षेत्र में नारी और पुरुष शारीरिक और मानसिक जो पार्थक्य रही है से गुल के तरा ग्राह्य करेना নারীর উপরে বৈষম্যের জন্য তারা এককভাবে পুরুষের উপরে দায় চাপিয়ে দেয় এবং এই ক্ষেত্রে তারা পুরুষতন্ত্র নামক সরযন্ত্র তত্ত্বে বিশ্বাস করে নারীবাদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সামষ্টিকভাবে নারীর জীবনের প্রত্যেকটি পর্যায়কে প্রত্যেকটি ধাপকে তারা খুবই নেতিবাচকভাবে দেখে এবং নেতিবাচকভাবে ব্যাখ্যা করে পঞ্চম বৈশিষ্ট্য তাদের তারা শরীরের স্বাধীনতায় বিশ্বাস করে অর্থাৎ যৌনতা সমকামিতা কিংবা গর্ভপাতের স্বাধীনতায় তারা বিশ্বাস করে জন্ম নিয়ন্ত্রণের স্বাধীনতায় তারা বিশ্বাস করে এই সকল ক্ষেত্রে তারা কোনো আইন কানুনের সীমারেখা মানতে রাজি নয় পোশাকের স্বাধীনতায় তারা বিশ্বাস করে এবং ছয় নম্বর তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে ধর্ম সম্পর্কে তারা নেতিবাচক ধারণা রাখে যা খুবই ব্যাপকভাবে বিস্তৃত কারো সাধারণ সন্দেহ সংশয়ের স্তর থেকে শুরু হয়ে কারো এটা কুফর নাস্তিকতার পর্যায় পর্যন্ত ব্যপ্ত সুতরাং নারীবাদ আর নারী অধিকার এক জিনিস নয় তেমনইভাবে ইসলামে যে নারীদের অধিকার দেয়া হয়েছে সেটা আর নারীবাদ কখনো এক নয় ইসলাম এমন একটি আদর্শ যার ভিত্তি কোরআন হাদিস এবং ইসলামী ফিক আর নারীবাদ বা ফেমিনিজম এমন একটি আদর্শ যার ভিত্তি পশ্চিমা সেকুলার জ্ঞানকাণ্ড একটি আদর্শে যেটাকে অধিকার মনে করা হয় ভিন্ন আদর্শে সেটাকে বৈষম্য বা অবিচার মনে করা হয় ফেমিনিস্টরা ইসলামে দেওয়া নারী অধিকার চায় না বরং ইসলামে নারীর দেওয়া অনেক অধিকারকে তারা বৈষম্যমূলক মনে করে কাজেই এই বিপরীত ধর্মী দুইটি বিষয়ের মাঝে কখনোই সমন্বয় সম্ভব নয় এই কারণে ইসলামী নারীবাদ বলে বাস্তবে কোনো কিছু কখনোই সম্ভব না ঠিক যেভাবে হালাল মদ বলে কোনো কিছু অস্তিত্ব থাকতে পারে না সবশেষে আমাদের বন্ধের জন্য কিছু কথা নারী এবং পুরুষ কখনোই একে অন্যের শত্রু নয় একে অন্যের প্রতিযোগীও নয় বরং হাদিসে এসেছে রাসুল্ল সাল্লাহসাল্লাম বলেছেন ইন্না নিসা সাকা রিজাল নারী এবং পুরুষ একে অন্যের পরিপূরক একে অন্যের সহযোগী পশ্চিমা জীবন দর্শন তাদের ভিত্তি বিশ্বাসের মূল কথা হচ্ছে তারা মনে করে মানুষ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকে কাজেই পরবর্তী সকল বিষয়ে তারা এই দ্বন্দ্ব এবং যুদ্ধ এই প্রতিযোগিতাকে আবিষ্কার করে यंदजुद्धिता हे पश्चिमा जीवन दर्शन मूल कथा अन्दी के नारी और पुरुष विषय टीके इसलम देखे एके अन्न के पूर्णता देवार विषय हिसाब से क्यों कारो बिदे नये वरुन के पूर्णता दिखते एक जो नारी के सब समय मैंने रखते हम आपने एक नारी आपनी पुरुष नन नारित्व अपनर जो कपमान विषय नए नारित बर्जन कर পুরুষ হওয়ার মধ্যে কোনো শক্তি ক্ষমতা বা মুক্তি নেই নারীত্বের মধ্যেই রয়েছে আপনার স্বাচ্ছন্দ্য শক্তি এবং সহজতা কোনো পুরুষ যদি সত্যিকারের পৌরুষ পুরুষ হয় তাহলে সে নারী বৈশিষ্ট্য আছে এমন মেয়েদেরকেই ভালোবাসবে আর যে নারী সত্যিকারভাবেই নারী সে কখনও মেয়েলি স্বভাবের পুরুষদেরকে ভালোবাসবে না সে ভালোবাসবে পৌরুষ দীপ্ত পুরুষদেরকে এই কারণে নারী পুরুষ কারোরই উচিত নয় নিজেদের সহজাত বৈশিষ্ট্য বাদ দিয়ে বিপরীত লিঙ্গের বৈশিষ্ট্য ধারণ করার চেষ্টা করা উভলিঙ্গ বা অ্যান্ড্রোজেনাস স্বভাবের আধা পুরুষ আধা মহিলা হওয়ার চেষ্টা করা উচিত নয় নারীদের জীবনে পুরুষের কোনো দরকার নেই এটি একটি ভুল কথা পুরুষের জীবনে নারীর দরকার আছে নারীর জীবনে পুরুষের দরকার আছে আমরা কেউই স্বয়ং নই সৃষ্টিগতভাবেই পুরুষেরা খারাপ এমন ধারণা ভুল পুরুষেরা পশু এমন ধারণা ভুল ম্যান আর নট ট্র্যাশ পুরুষরা নিপীড়ক নয় পুরুষরা নারীদেরকে ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে নিজের পরিবারের মা বোন মেয়ে কিংবা তাদেরকে রক্ষার জন্য যুগে যুগে অকাতরে পুরুষরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে জীবনকে বিলিয়ে দিচ্ছে পরিবারের নারীদেরকে সুরক্ষা দেওয়া তাদের ভরণ দেওয়ার কাজটি পুরুষরা হাসি নিজেদের ঘাড়ে তুলে নিচ্ছে একজন নারীর কখনও মনে করা উচিত নয় পুরুষ যা করতে পারে নারী হয়ে আমিও তার সব করতে পারি আবার কোনো পুরুষেরও এমনটা মনে করা উচিত নয় মেয়েরা যা পারে আমিও সেটা পারব না কেন নারী এবং পুরুষের একে অন্যের উপরে নির্ভরশীলতা আছে সমাজে এবং পরিবারে একে অন্যের প্রতি এই যে পারস্পরিক নির্ভরশীলতা এরই নাম হচ্ছে বন্ধন এই বন্ধনের কারণেই যুগ যুগ ধরে মানব জাতি এবং পৃথিবীর সকল সমাজ টিকে আছে একজন নারী হিসেবে আপনাদের উচিত হবে ট্রেডিশনাল নারী হওয়ার চেষ্টা করা মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো সাল পরবর্তী সেই সকল আন্দোলনের ফলে কথিত যে আধুনিক স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইম্যান সেই ধরনের নারী হওয়ার চেষ্টা করা উচিত নয় নারীর জীবনে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ পরিবার খুবই গুরুত্বপূর্ণ সংসার খুবই গুরুত্বপূর্ণ একজন সংসারী মা হওয়া নারীর জন্য খুবই আনন্দদায়ক বিষয় তৃপ্তিদায়ক বিষয় মাতৃত্ব নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সন্তানকে লালন পালন করা বড় করা খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং একই সাথে এটা নারী ক্ষমতায়নের অংশ কারণ মা হিসেবে আপনার হাতে আপনি ভবিষ্যৎ প্রজন্মের মানুষদেরকে একেবারে ছোট থেকে নিজ হাতে বড় করে তুলছেন তাদেরকে ভালোমন্দ নীতি নৈতিকতা শেখাচ্ছেন তাদের মানসিকতা গঠন করছেন সুতরাং মায়েরা সামষ্টিকভাবে আগামী দিনের সম্পূর্ণ প্রজন্ম জেনারেশনকে গড়ে তুলছেন এর চেয়ে বড় ক্ষমতায়ন আর কি হতে পারে পরিবারের তুলনায় কখনো ক্যারিয়ারকে প্রাধান্য দেওয়া উচিত নয় একজন কর্পোরেট উইম্যান হওয়ার বদলে আদর্শ স্ত্রী এবং মা হওয়া বেশি গুরুত্বপূর্ণ স্বামীর প্রতি শ্রদ্ধা আনুগত্য এবং ভালোবাসা রাখুন বিনিময়ে আপনিও স্বামীর কাছ থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং বিশ্বস্ততা পাবেন কর্তা হিসেবে স্বামী পরিবারের প্রধান স্ত্রী হিসেবে আপনি পরিবারের প্রধান নন আল্লাহ তাল্লাহ এই দায়িত্ব আপনাকে দেননি আপনি অবশ্যই স্বামীর সহযোগী স্বামীর পার্টনার কিন্তু এটা নারীবাদের মতো যেভাবে বয়ান করা হয় সেই ফিফটি ফিফটি পার্টনারশিপ নয় পরিবারে আপনার অবদান এবং ভূমিকা আছে কিন্তু কর্তা একজনই হতে পারে আর আল্লাহ সেটা পুরুষকে দিয়েছেন বিয়ে কোনো ফিফটি ফিফটি সমতাবাদী সম্পর্ক নয় কোনো ব্যবসায়িক সম্পর্ক নয় আপনার স্বামী আপনার মনিব তিনি নেতা তার আনুগত্য মেনে নিন তার ঘরে অধিকাংশ দায়িত্ব কাজে আপনি রিল্যাক্স করুন আরাম করুন সমাজে সর্বত্রই আমরা কারো না কারো আনুগত্য মেনে নেই কারো না কারো নেতৃত্ব অনুসরণ করি স্কুলের শিক্ষক থেকে শুরু করে অফিসের বস পর্যন্ত কাজেই মৌলিকভাবে স্বামীর আনুগত্য করতে কোনো সমস্যা থাকার কথা নয় স্বামীর প্রতি যখন আপনার অন্তরে বিদ্বেষ সৃষ্টি হবে এটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক ধ্বংসের সবচেয়ে শর্টকাট রাস্তা শয়তানের সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে বিবাহ বিচ্ছেদ বা তালাক কাজেই স্ত্রী হয়ে কখনো নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না পরিবার ধ্বংস করবেন না সেইসব সব মহিলাদের থেকে দূরে থাকুন যারা আপনার স্বামীর বিরুদ্ধে আপনাকে উস্কে দেয় সবশেষে পুরুষতন্ত্র নামক আজগুবি স্বরতন্ত্র তত্রে বিশ্বাস করবেন না পুরুষতন্ত্র বলে নারীবাদ দেভাই বর্ণনা করে সেই ধরনের কোনো কিছু অস্তিত্ব নেই পুরুষরা যুগে যুগে চক্রান্ত করে নারীদেরকে দমিয়ে রাখার জন্য এই সব থিওরি আবিষ্কার করেছে এগুলো আজগবি তত্ত্ব আল্লাহ আল্লাতালা পুরুষকে পরিবারের প্রধান কাউওয়াম এবং দায়িত্বশীল বা মাস উল বানিয়েছেন অর্থাৎ যাকে প্রশ্ন করা হবে তার দায়িত্বের ব্যাপারে যার কাছে জবাব দিয়ে তা আদায় করা হবে একইভাবে জাতীয় ক্ষেত্রে নেতৃত্ব সামাজিক ক্ষেত্রে নেতৃত্ব दायित्वगुलो पुरुष हाथी देवा अल्लाहता विधान दिए नारीकार सुरक्षार पॉन्ट होिवारिक विषय स्वमी स्त्री सम्पर्क कैरियर मातृत्व किंबा स्वामी स्त्री मध्य भलोबाशा आवेग ये परामर्श नीते गए कखमिन किंबा फैमिनिस्ट चिंताधारा द्वारा प्रभावित तरह जब ना कारण तरा तरह नेतिबाचक चिंता भवनार माध्यम आपनार अजानी अपन मन के बिछिए तुलब्बे फलेयन क्षतिग्रस्त हबें সবশেষে আরেকটি পয়েন্ট সেটা হচ্ছে ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না ব্যতিক্রম কখনো মূল নিয়মকে খণ্ডন করে না নারীবাদের বিষয়গুলো এমনভাবে আমাদের মন মগজে ঢুকে দেওয়া হয়েছে যে নারীবাদের সমালোচনা করলেই কিছু কমন কথা আপনাকে শুনতে হবে যেমন পরিবারের সবাইকে ভরণ পোষণ করার দায়িত্ব পিতা কিংবা স্বামীর এ কথা বললেই সাথে সাথে বলা হবে কিন্তু কিছু পুরুষ আছে যারা এই দায়িত্ব পালন করে না যারা অসুস্থ কিংবা যারা রোজগার করে না ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অথবা অন্য কোনো সমস্যা রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে কিছু পুরুষ সুতরাং এটা হচ্ছে ব্যতিক্রমী পরিস্থিতি ব্যতিক্রমী পরিস্থিতির কারণে মূল নিয়মের পরিবর্তন হয় না যদি বলা হয় মেয়েদের জন্য মাতৃত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় কাজ সাথে সাথে পাল্টা কমেন্ট কিন্তু কিছু নারী কখনোই মা হতে পারে না কাজেই তাদের জন্য যদি মাতৃত্বকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় এর মাধ্যমে নাকি তাদেরকে অপমান করা হয় এক্ষেত্রেও জবাব হচ্ছে কিছু নারী সুতরাং এটা হচ্ছে ব্যতিক্রমী পরিস্থিতি ব্যতিক্রমী পরিস্থিতির কারণে মূল নিয়মের পরিবর্তন হয় না যদি বলা হয় বিয়ে কোনো হেলাফেলার বিষয় নয় নারী পুরুষ উভয়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে এক মানুষ পাল্টা কমেন্ট করবে কিন্তু কিছু নারী তো বিয়ে হয় না তারা অবিবাহিত থাকে তাদের ব্যাপারে করণীয় কি হবে एक क्षेत्रों एक ही विषय किसु नारी सूतरा से हमिक्रमी परिसि व्यतिक्रमी परिस्थिति कारण मूल नियमतन है ना एड़ा सार्विक भाव जदि समाजे और राष्ट्रे इसलमी आईनकानून प्रतिष्ठित है इसलामी आईन सरिया किचू नारी अर्थात जरा भिन्न परिस शिकार कठिन अवस्था संग्राम कर तरह भरण पोषण विषयटी राष्ट्र और समाज निश्चित कर करी से समाज भित्ती है इसलम जो से समाज राष्ट्र भित्ती है सरिया कटे चूड़ान सर्वोच्च समाधान सबशेषे आल्लाता दुआ करी आल्ला जान से समाधान के निजे जीवन प्रयोगा करार्जे समाजे राष्ट्रेष्ठा करार क्जे कबूल कर नीन और चूड़ान सफलता दान करें आल्लामीन জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডবল রেইনড মিডিয়া ডট অর্ক অথবা ফেসবুক পেজ ডাব্লু ডবল ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনডস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com slash